الحمد لله رب العالمين والصلاة والسلام على الشاف الأنبياء والسيد المرسلين نبينا محمد على آله واصحابه وأتبائه ومن دعا بدعوته إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته أمرا تهربا هيك حديث شربتك على تنشوني أرشي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 তখন তিনি ধরে ফেলেন তিনি কড়া করলেন যে এই অন্যায় কাজ কেন করছ মানুষকে প্রতারণা কেন করছ এইভাবে মানুষ সুযোগ পেলেই প্রতারণা করে মুদিনের বাজারে প্রতারণা করার চেষ্টা করেছে এবং উমরাজ আনু সময়ের ঘটনা আপনারা জানেন যে উনি রাতের বেলা ডিউটি করতেন তাই না সব কিছুই দেখতেন কারো কষ্ট থাকলে হেল্প করতেন আবারকে উল্টাপাল্টা করলে মুসলিম সমাজের এটাও দায়িত্ব সমাজকে ঠিক রাখা রাষ্ট্র নায়ক হিসেবে তাও তিনি করতেন রাষ্ট্রনায়করা নিজেরা যখন চুরি করে না সমাজের জন্য চুরি না হয় এগুলো তারা পাহারা দেয় কিন্তু যে সমস্ত রাষ্ট্র নিজেরা চুরি করা শুরু করে তারা সমাজে আর চুরি হবে না পাহারা দেবে কেমনে যত পুলিশ বসায় চুরি কমানোর জন্য পুলিশরাও গিয়ে চুরির মধ্যে যোগ দেয় ডাকাতের সঙ্গে পুলিশের শেয়ার থাকে আবার পুলিশে ধরা পড়ে ডাকাত দলের সদস্য হয়ে এই হল সমাজের অবস্থা যারা সমাজ পরিচালনা দায়িত্বে থাক দায়িত্বে থাকবে তারা নিজেরা যদি সৎ না হয় ওই সমাজকে তারা সৎ বানাতে পারে না অমরাজ তারা উনি সৎ ছিলেন আল্লাহ তালা ওনার এই সমাজকে সৎ রাখার জন্য ওনাকে তফফিক দিয়েছিলেন ওনার আরেকটি ঘটনা আপনারা অনেকেই জানেন যে রাতের বেলা তিনি ডিউটি করছেন আর শুনতে পেলেন একটা ঘরের মধ্যে দুধ দোহানের পরে রাতের অন্ধকারে মা বলছে যে কালকে সকালে যখন মার্কেটে নিয়ে যাবা দুধের পরিমাণ তো কম হয়ে গলে একটু পানি যোগ করে দাও দেখবে না মোটামুটি আমাদের দুধের পরিমাণটা ভালোই হবে অ্যামাউন্টটা কমবে না তখন মেয়ে কি বললেন যে না এটা কেউ দেখবে না তা তো না দেখার তো আছে কেউ এখানে নাই আর কেউ না দেখলে মানুষ না থাকলে আল্লাহ তো আছেন আল্লাহ তো দেখছেন এই কথা বলার পরে মাল লজ্জিত হয়ে গেল মেয়ের কাছে অমর রা তাল আনহু টার পেলেন যে এই মেয়েটা নিশ্চয়ই একটা মহৎ মেয়ে খুব ভালো মেয়ে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 শুধু তোমার বউকে তালাশ করছো বহু যোগাড় করছো তোমার ওয়াইফ জোগাড় করছো তা নয় মনে রেখে তুমি যে তুমি তোমার সন্তানের মা জোগাড় করছো তুমি তোমার নাতি নাতিনের দাদি বা নানি জোগাড় করছো তার মানে কি একটা ভালো মা হওয়া দরকার না সন্তানের জন্য। ভালো দাদি নানি যদি হয় নাতি নাতিন সেখান থেকে অনেক কিছু ভালো পাবে কিন্তু যদি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 বাবা কত ভালো দায়িত্বশীল লোক বাবা সন্তানদেরকে কিভাবে আদর যত্ন করে মানুষ করেন ভালো মানুষ বানানোর জন্য তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবচেয়ে বেশি নজর দেন ওই বাবার দরকার সন্তানের এই যখন পাত্র পাত্রী বাসাই করি অমর রিল্লাহ আহু থেকে লেশন নেই প্রসঙ্গক্রমে আসলো বিষয়টা যে অমর রিল্লাহ তাহলে আনু তার নিজের সন্তানের জন্য এমন একটা মেয়েকে বাসাই করলেন তিনি খালিফা তিনি চাইলে আরও অনেক বড়ো বড় সাহাবির কাছে প্রস্তাব দেবেন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 সমাজ সমাজপতিরাই হয়ে গেছে সবচেয়ে বড় ক্রিমিনাল এরা সবচেয়ে বড় করাপ্টেড এদের দুর্নীতির কারণ দুর্নীতির কারণে আজকে সমাজ দুর্নীতিতে একেবারে হ্রাস করে ফেলেছে দুর্নীতি ডুবে গেছে দুর্নীতিতে এরপরে আমি আরেকটি বিষয়ের দিকে যাব এখন লেনদেন বিষয় সেটা হচ্ছে কর্মচারী যখন আমরা রাখি তাদের সঙ্গে আমরা যেরকম আচার ব্যবহার করি এটাও একটা লেনদেন সংক্রান্ত বিষয় তাদের প্রতি সদ আচরণ করা তাদেরকে নির্যাতন না করা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 সাহাবাইকার উল্টা করেছেন আমরা আরেকটি সে বলেছিলাম অমর আদেলা তার ক্রীতদাস ক্রীতদাস উঠে রসি টেনে নিয়ে যায় তিনি বসে আছেন এরপরে আবার তিনি উঁটে উঁটে রশি ধরে টানিন ক্রীতদাসকে বলেন তুমি টায়ার্ড হয়ে গেছো এবার উঠে বসে এবার আমার টানার পালা চিন্তা করে দেখেছেন আর যখন তিনি চাবি আনার যখন ঠিক টাইমটা পড়ে গেছে লাস্ট মোমেন্টে লাস্ট রোটাটা যখন আসে তখন রোটা ছিল কৃতদাসের রোটা সে উটের উপরে বসা জেরুজালেমের অমুসলিম লিডাররা যখন আসছে তারা এগিয়ে যাচ্ছে উটের উপরে বসা কৃতদাসকে খলিফা মানে করছে তাকে ওয়েলকাম করছে কৃতদাস লজ্জিত হয়ে বলে আমি খলিফা না খলিফা হচ্ছেন যিনি রশিদ টেনে নিয়ে যাচ্ছেন তে উমর রাজতাল আহনু যে তার কর্মচারীর সঙ্গে ব্যবহার করলেন কে উমর রাজতাল আহনুল খেলাফাতের সান কিছু কমে গেছে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 রাগান নিতে ছিলাম গোসার হালতে ছিলাম্মা দানা মিন্নি এরপরে পিছনে সেই লোকটা আমার কাছে চলে আসলেন আমি দেখি তা কি দেখি স্বয়ংরুল্লা সাল্লাম আবা মাসা মাস উদ আবু মাসউদ তুমি জেনে রাখো আবু মাস তুমি জেনে রাখো আমার হাত থেকে আমি তাবুককে ফেলে দিলাম তুমি মনিব হিসাবে দাসকে কড়া দিয়ে আঘাত করার ব্যাপারে তোমার যতটুকু ক্ষমতা আছে সে কৃত দাস তুমি মনিব তুমি চাইলে তাকে পেটতে পারো তোমার আল্লাহ তোমার রব তোমার সৃষ্টিকর্তা তোমাকে আঘাত করা শাস্তি দেওয়ার ক্ষমতা কি তোমার চেয়ে বেশি আছে না কম আছে বলো এই কৃত দাসকে শাস্তি দেওয়ার ক্ষমতা তোমার যতটুকু আছে তোমার আল্লাহ ক্ষমতা আছে তোমাকে শাস্তি দেওয়ার তুমি কি সেটা জানো এই কথা বলার পরে আবাদান কোন কৃতদাস কে এইভাবে আর কোন দিন আঘাত করব না আর কোনো আঘাত কোনোদিন আঘাত ওনার রিয়ালাইজেশন হয়ে গেল তিনি বুঝতে পারলেন তিনি ভুলের মধ্যে ছিলেন বিরাট পরিবর্তন ওনার মধ্যে আরেকটি রেয়ত এসছে তিনি আরো বললেন ইয়ারাসুল্লাহ আল্লাহ নবী আমি যে অন্যায় করেছি তার কাফার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই গোলামকে আমি স্বাধীন করে দিলাম আজাদ করে দিলাম ফক আল্লাহ সাল্লা আমার আগুন জালিয়ে ছাড়ত তোমাকে জাহান আমার আগুন তোমাকে ভস্য করে ফেলতো পড়িয়ে দর্শক মন্ডলী আমরা একটা বিরতির দিকে যেতে হবে এখন ইশা বিরতির পরে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 তাদের সঙ্গে সদ আচরণ করা তাদেরকে মানুষ এবং আমরা দেখতে পাই যে আমাদের সমাজে অনেক কাজের লোক এবং কাজের ছেলেরা কাজের মেয়েরা কাজ করে ছোটো খাটো ত্রুটির জন্য তাদেরকে যেভাবে অত্যাচার করা হয় মাঝে মাঝে যেভাবে পত্রপত্রিকায় খবর আসে তাদের সামান্য অপরাধের কারণে একটা খন্তি বলে কেউ খুন্তি বলে লোহার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 ওনার শেষ নিঃশ্বাস চলে যাওয়ার আগে দুটো নসিহাকে রিপিট করেছে। নামাজ নামাজ উম্মত। আর যারা তোমাদের অধীনস্থ রয়েছে তোমাদের কৃত দাস দাসীগুলো এদের প্রতি ভালো আচরণ করো এদের প্রতি জুলুম করো না এদের প্রতি অন্যায় করো না এদেরকে এত কাজ দিও না তাদের সাধ্যের বাইরে করার জন্য বাধ্য করো না একটু রেস্ট দিও একটু ব্রেক দিও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 কাদের ছেলে মেয়ে গরম করছে বাড়িওয়ালারা দুধ খাবে ওই কাদের লোকটার কি একটু দুধ একদিন মুখে দিয়ে খেতে মনে চায় না প্রত্যেক দিন ডিম খাবে পরিবারের সদস্যরা ওদের জন্য ডিম নেই ওদের জন্য শুধু ভাজি অথবা ডাল তো ওদের খেতে মনে চায় না রাসুল্লাহ সাল্লাসালাম বলেছেন তোমরা যা খাও তাদেরকেও তা খেতে দিও অল্প হলেও তারা একটু দেখুক যদি আপনি খান আর তারা শুধু দেখে তারা নাড়াচড়া করে তাদের মুখে একটি টুকরা দেওয়ার সুযোগ হয় না তাদের কাছে কিরকম আহাদারি আফসুস লাগে আফসুস লাগে আহারে কত সাবজানি জিনিসটা তারা একটু চেখে দেখার সুযোগ হলো না তাদেরকে একটু টেস্ট করার জন্য হলো অল্প হলো একটু দেন এত হয় মানুষের এত কেমনে হয় যে আমি খাবো আর আর জন একটুও শেয়ার করবে না তাকে মোটেই দেব না এটা কি করে সম্ভব হলো কাজের লোকদের প্রতি মারধর করা এটা একটা স্বাভাবিক বিষয় কারো লোকে মারধর করে যদি আঘাত করে তাকে ক্ষত করে ফেলে সমাজে এর কোন বিচার হবে না সহজে তারা বিচার পাবে না কিন্তু বিচার একদিন করবেন আল্লাহ আবু মাসুদের হাদিস তুমি যে তাকে মার দিলে তুমি যে তাকে আঘাত করলে তুমি তাকে কোড়া দিয়ে প্রহার করলে তোমার ক্ষমতা আছে তোমার বিচার করার কেউ নেই তুমি তার মালিক তুমি তার মনি তোমার উপরে যে তোমার মনীবাছে তোমার যত ক্ষমতা কাজের লোকের উপর আসে তোমার কীটের উপর আছে। তোমার মালিকের ক্ষমতা তোমাকে শাস্তি দেওয়ার তো আরো অনেক বেশি আছে এই কথা মনে রাখতে হবে একজন বড় শেখ আহানুর রহমতুল্লাহ আলাই ওনার ব্যাপারে একটি ঘটনা একজন লেখক লিখেছেন কেন ওয়াঈদ ব্যাখ্যা সারি একদম মাহবুব আন তিনি ভালো মানের একজন আলেম ছিলেন দিনদার ছিলেন ওয়াদ নসিহত করতেন চোখের পানি সহজে চলে আসতো খুব দিনদার ছিলেন কান আইনদাহু খা দে তার ঘরে একটা কাদের মহিলা ছিল বা কাদের মেয়ে ছিল জাহাতা ইয়মিন ফলাত সাইয়ান আকদবাহু মহিলাটা একদিন কিছু একটা উল্টাপাল্টা করে ফেলেছে কাদের মধ্যে একটু ভালোই উল উনি খুব গুসা হয়ে গেলেন ফা লতামা হালাত খাফি ফাতান গোসা হওয়ার কারণে তার গালে একটা চড় দিলেন খুব বড়ো শক্ত করে দেননি মোটামুটি একটু হালকাই দিয়েছেন বড় জোর মাজারি সাইজের হবে খুব বড় আঘাত আঘাত করেনি যে একেবারে দাগ লেগে যাবে আঘাত করার পরেই একটা থাপর দেওয়ার পরেই তিনি রিয়ালাইজ করলেন লাম যে খুব বেশি আঘাত পায়নি মেয়েটি ওলাম তাহা আমি যখন আঘাত করার কিছুক্ষণ পরে উনি রিয়ালাইজ করলেন যে আমি কি কাজটা করলাম তার গায়ে আমি কেন হাত তুললাম ফা তার রাহু খৌফুন সদীদ খুব বেশি আল্লাহর ভয়ে তিনি ভীত হয়ে গেলেন ফাদা খালা হজরতাহু ওয়া আগলা খাল বায় আলা আল্লাহ নফসিহি ওয়া খাদা ফিলবোকা তিনি নিজের রুমে ঢুকে গেলেন তালার আগে ফেললেন এবং খুব জোরে জোরে কান্না শুরু করলেন খুব কান খুব কান্না শুরু করলেন আমি কি করলাম কেন তাকে আঘাত করি, কেন একটা থাপড় দিয়েছে এরপরে অনেকে আসলেন দরজা নক করলেন খোলেন না পরে খুললেন ঘোরা পরে বললেন যে কি হয়েছে ঘটনা কি তখন তিনি বললেন যে এই ঘটনা হয়ে গেছে মিন আলাইয়া আমি যে আমার রাগ করলাম আর রাগ প্রয়োগ করলাম তার প্রতি একটা থাপ্পড় দিয়ে এখন যদি আমার আল্লাহ আমার প্রতি রাগ হয়ে যান আর তিনি যদি আমাকে শাস্তি দিতে চান আমাকে আটকাবে কে থামাবে খে আমাকে উদ্ধার করবে খে তিনি কান্তে থাকলেন থামেন না পরে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 এরপরে হামা বলাগান মাল তা তো ইবানা এরপরে তিনি তাতে সন্তোষ না গুড অ্যামাউন্ট অফ মানি ভালো একটা অঙ্ক এনে তার হাতে তুলে দিলেন যে তুমি কিছু তোমার জন্য এটা রাখো খরচ করো তাকে খুশি করার জন্য ফার্দার যেন তার মানে সামান্য কষ্টও না থাকে আমরা লেনদেনের মধ্যে কর্মচারী চালাতে গিয়ে কাজের লোকদের চালাতে গিয়ে আমরা কি এর সামান্য অংশ প্র্যাকটিস করি না ঠিক উল্টা করি ইন্ত কালের আগে রসুল্লাহ সাল্লা সাল্লাম এত সতর্ক করে গেলেন যে কাজের অসহায় লোকগুলো ক্রীত দাস হোক অথবা বেতনভুক্ত কর্মচারী হোক ড্রাইভার কাজের লোক পিয়ন এদেরকে যেভাবে দুর্ব্যবহার করা হয় এদেরকে যেভাবে মানুষের মর্যাদা দেওয়া হয় না এরাও কিন্তু মানুষ ওলাকাতকার আদম আল্লাহ তালা বলেছেন যে আমি সমস্ত বনী আদমকে সম্মানিত করেছি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 কিন্তু তাদেরকে তালিম দেই না কেন দিন শিখাই না কেন ভালো আদব আখলা শেখাই না কেন আমাদের ছেলে মেয়েদেরকে যেভাবে তালিম দেয় আদব দেয় দিন শিখাই কাজের মেয়েগুলোকে একটু শিখাতে পারি না আমরা কাজের ছেলেগুলোকে শিখাতে পারি এরা তো মানুষ এরা নামাজি হয়ে যাক এরা কোরআন শিব পড়া শিখুক না এরা নামাজ পড়লে কোরআনশিব পড়লে তো সময় নষ্ট হবে খালি কাজ করুক এরা হয়ে আমার ঘরে ঠিকই আমার সঙ্গপে এরা দিনদার হয়ে যা এদের কিছু এলেম শেখা হয় আমাকে আল্লাহ তালা এলেম দিয়েছেন জ্ঞান দিয়েছেন